والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا ألقوا فيها سمعوا لها شهيطا وهي تخوف فكالك من يزمن الغيب كلما ألقوا فيها خير مساء لهم خزمتها ألم يأتيك قالوا بلا قد جاءنا نبيك فتجبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم في ظلال نبيك ظلال نبيك لو كنا نسنا وناكلنا كنا في أصحاب السعيد فقال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولا يبسك في قمرا كما قال عليه السلام والسلام বন্ধুদের ভূমিকা ছাড়াই সংক্ষিপ্ত সময় আপনাদের আজকে জাহান্ন সম্পর্কীয় দেখে আলোচনা আল্লাহ রব্দুল্লাহ আলমী কে আমার বলে জিনিস দেখেছেন যেখানে হিসাব এবং হবে বান্দার ভালো মন্দির একটা ডায়রি দেওয়া হবে প্রত্যেকের হাতে সৌভাগ্যবান যারা তাহলে বান হাতে আসবে এই ডায়রি দুজন ডায়রি যার দান হাতে যাওয়া সলম পালু দেবা যাদের গান হাতে হবে তাদের হিসাব নিতাশ অত্যন্ত সহজ আর যাবে বলবে আমার সৌভাগ্য আমি কিছু কার্য হয়েছি আমার এসেছে আমি আর যার দাম হাতে হবে সে মৃত্যুতে ডাকবে হরিদ যা কি মৃত্যু হয়ে গেছে তাহলে আমার কতই না ভালো হতো বন্ধুদের ইমানের সাইকে যে রূপ রয়েছে মূল ইলার রয়েছে তার মধ্যে কিন্তু একটি শেষ দিবস ওপরই বা শেষ বলে যদি কোনো কথা না থাকত তাহলে আপনারা সকাল যারা তাড়াহোড়া করে ঘুম থেকে উঠে কেউ যেতে দিয়েছেন যদি এমন তাদেরকে যাবে আর না যাবে সকল এসে বেতন দেওয়া হবে কিন্তু কিন্তু শেষ বলে একটা কথা আছে মাসের শেষে বিশালভাবে এ কত দিন পুষ্টি আর অনুপুষ্টি এই জন্যেই যার ঘুম ভাঙে নাই যার গা দেখার যার গা দেখা করছে করে না সব করেই যার ঘুম দেখি শেষ জিনিস রয়েছে এই শিল্পের কলা কালেন তুই জাননা অনুম একদল এই জাহান্নাম সম্পর্কে আমাদের কিছু মুসিহাত রাখা দরকার আমাদের জানা দরকার এই জাহান্নামটি কি আল্লাহর আড়ামেন যে এই পাপিস্টোরের জন্য একটা জেলখানা জানিয়েছেন তোমার জেলখানা আপনারা দেখেছেন যা দেখছেন নাই শুনেছেন কিন্তু মোহাম্ম রব্দুরা আড়ামের যে শাস্তি দেওয়ার যে জেলখানা এই জেলখানার গণনা আমাদের কিছু সর্বসময়ে স্মরণ রাখা উচিত জেলমে রাখতেন আমাদের পূর্বপুরুষ সাহিত্যের আলোহিত এজন্য হাজরা উসমানজ্জাল্লাহ তার আগুন এই পরকারের পুত্র প্রত্যেক কবর কবর দেখলে তিনি কাঁদতে কাঁদতে তার দু চক্ষু দিয়ে পানি উসমান কি নাই আল্লাতার কেউ আমার কেউ জান না ঐসমান দশজন জম্মী সার্টিফিকেটের প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত স্বামীদের মধ্যে জাকিম চেয়েছিলেন গুঞ্জন মেয়ের আইন রসিদের দুইজন মেয়েকে বিবাহ করার যার সৌভাগ্য হয়েছিলেন তারপরে এই কথা এই কবরা আগারের কথা পরকারের কথা স্মরণ করে কান্তার আনন্দ এই জাহান্নামের কথা স্মরণ করে যখন এই জাহান্নামের আয়াত করানোর যখন তিনি কাজ করতেন সপ্তাহের পর সপ্তাহ তিনি রুগীকে আত্মীয় সমস্যা করে দাওয়া নেওয়ারত সব নিয়ে আসত দেখত না উমার যে সেই হাই বিষিকার অবস্থার কথা শুনে তিনি যে আজকে বিমান বেরিয়ে গেছে অসুস্থ হয়ে গেছে রসমুল্লাহ সাল্লাম বললেন আপনার আপনি তো বুড়ে হয়ে গেছেন আপনার শুরু করেছে আপনার গেছে আল্লাহ বললেন কি যে সমস্ত সবার মধ্যে কথা রয়েছে এই আলোচনা যখন আমি পড়ি এই পোড়াটিতে আমি হয়ে আমি নদী হয়ে আমার বোধ হয়েছে এই যদি আমি গুড়ো নেই বরং সেই জাহান্নের কথা আমার অন্নতের আগমের কথা আমার যে এক দল যারা আমার কথা মেনে চলবে না আল্লাহর কথা মেনে না তারা পড়বে এই কথা স্মরণ করে আমার চলতে जे नदी आगे पीछे समस्त गुन मा तर जहान नाम कथा साधन चिंतन जो के जहान नाम करना रफुल्लाम आल्लम साहल पंदे बुझाते गई बलें जहान नाम ये जहां नाम जो आगम तुपुर आगुण चारित ऊपत्तर गुण बेषी पावर के हम তারা হবে তালেনাল্লাহ একটা বললেন না আরো এই এই মুসলিম সত্তর হাজার লাগাম করার দিয়ে তহার নামকে সত্তর হাজার লাগাম করানো হবে লাগাম বলছেন তো তাকে ধরে জানায় আর একটা লাগামে সত্তর হাজার কোয়েটটা ধরবে সত্তর হাজার লাগাম আবার এক একটা লাগামে সত্তর হাজার লাগাম পাকড়ি মজবুত করে ধরে জাহার নাম আসবে গর্জন করতে থাকবে আল্লাহ যখন জাহানি তোর জাহান্না খেলা হবে নিয়ে যাওয়া হবে জাহান নামের পাটে জাহান্ন করবে তোমারা দেখো তো পানি মানে লাগান ধরে রাখা সত্তর থেকে সত্তর হাজার সত্তর হাজার প্রেসটা আমার বন্ধুর কত আছে এতগুলি প্রেসটা ধরে না যে দূরে হয় সবার আগে দেরি করছে কেন দেরি হচ্ছে কেন আমার করেছে আমার আমার আল্লাহর যারা আদেশ মানি করেছে যারা এই জাহানমানের কথা শনি আমার এই ভয়াবহ আদরের কথা যারা যায় নাই সে যায় না মানুষকে বলবেন আল্লাহ বলছেন এই সময় যখন একটা করে দল নিয়েবে একটা করে দল দলের কি করবে যখন হবে চালোম সাজানা তোহা আলামী আসে কুম নীমানোহা আলম নী যখন একটা করে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান্ন করবে আলমী আছে কুমি তোমাদের কাছে এই জাহান নামের ভয় ভালো করার কথা এই জাহান নামের কত শত্রুর কথা কেউ তোমাদের কাছে বলে ভাই পাওয়া যায় কোনো উপায় নেই কোরআন পাইলে अजीয়ায়ে নেদিন জেহন্নাম আলাইহী ইয়েতাদাক্কারাল ইনসানু আন্না লাহু ইসরা ইয়াকুলু ইয়া লাইতাম কদ্দামতু আল আয়াতি যখন জাহান্নামের দিকে জাহান্নামে কে নিয়া যাওয়া হবে ইয়তাদাক্কারাল ইবদান ইনসান শুনতো কিছুই শুনিনিলাম ছিল কোরআন থেকে আযাবের কথা শুনিনিলাম তো যিকির করতে আমনা अल्लाह के संग्रेस सरण करना अफसुस बढ़ी कर देत कतरा भारत हो जहां जानी क्योंकि जिज्ञास करे आलमदी तुम्हारे क्यों आई जहान्ल कथा बोले ना ये तुम्हारे क्यों बुझा ना এখান থেকে ডাকের জন্য কি প্রয় তোমাদের বলো নাই ছিল বলেছিলাম কোথায় রয়েছে কাল নতুন মুসলিদ চিন্তা আর তাদেরকে বলেছিল বুঝে না আমাদের যুগে কিছু যারা আমরা দেখি না তারা আমরা বিশ্বাস করি না বন্ধুদের সময় বলবে আফসোস করবে বন্ধু সেই জাহানগর যে করবে বলবে যদি চেষ্টা করতাম তাহলে তারা নাম তারা স্বীকার করে দিলে যাহা আমরা যখন আসবে দেখবে বলবে সুরা তাহাতে দেখেন খুলে সুরাস হাতে বলবে আল্লাহ আমাদের তৈরি করে যে ছোট কিছু সবাই কিছু কিন্তু না হয় আশুষ করে বললাম না ছেড়ে একটা ছেড়েছে না কি ওয়াদ জীবা আমি হাওয়া ওই রুক একটা সুতরাং জীবনদায়ী ওটা আল্লাহ করে যেন পরিসারা টুরিজম বেহীন হা দিচ্ছ তারা সকল কতটা মেয়েটা স্বার করে আল্লাহ বলছেন তখন কালার এই এই যে আল্লাহ বললেন আগুন আকার কি লাল যে লাল আর্জন আপনারা লাল দেখতে পারে তারা বোলে গা আর আগুন তো জানানো হয়েছে যথেষ্ট যে কি আকার ধারণ করেছে কালো আরো বলাও আবারও পাঁচশো দপ্তরের দাঁড়ানো হল ফ্রেসরা আমাদের পূর্ব আগুন জানানো হয়েছে যথেষ্ট ধরণ হয়েছে এর আকার এখন হয়েছে কালো আরো ধরাও আরো পাঁচশো দপ্তরের আগুন তো জানানো বললেন প্রেসটা হয়েছে যে এবার সাদা হয়েছে বলে হয়েছে যাবে বিষ্ট হয়েছে যখন আগুনটা সাদা তখন এখন জাহান্নের আগুনের রং হচ্ছে সাদা এই জাহান্নের আগুনের মধ্যে তখন ত্রাণ কি এখান থেকে বাইরে কালী রায় বুদ্ধি তারা গাও না চোদ্দকারী শ্রী হাজার আল্লাহ কাছে বসেছিলাম ছিলাম একটা শব্দ শুনলাম বিকট শব্দ আল্লাহা তোমরা জানো শব্দটা কি আল্লাহ তারা এইখানে আমি চরিত্র ছিল অভ্যাস ছিল তুমি না যে কিন্তু আল্লাহ হয়ে আর আমরা সাল্লাহ জানি আর না জানি কি সেটা আমি জানি আর না জানি এর পক্ষে কিন্তু এই জানা আছে কিনা একটা কিছু বলতাম না তো তুমি জানি না বলি আমি শোধ কথা হলে বলতো যে অল্লা আছে আল্লাহ কষ্ট আমি জানি না এই করতে তিনি এটা ছিল যেমন কিছু জানা না বলতো আল্লাহ আল্লাহ জানি না सत्तर बसर आगे जहांगाम पाथर को विक्षेपी जहांगामे शीर्ष तरह से आज पहुंचल कत गभर सत्तर बस पाथर शुभ पार थे तरह गहर शीर्ष तरह से गई पहुंचते लगे এটা কাঠের ভাই আর ভাই যদি না হলে তাহলে হলে আর কেন মানুষ আর যুদ্ধ জানতে পারলেন কিন্তু এখন তো জাহানি করে নিয়ে আসতে হবে এটা বিশ্বাস করতে হবে এইটা নিয়ে আসতে হবে এই দুই সত্তর হাজার লাগান্তরে সতেরো হাজার করে তো একটা লাগানো ধরে নিয়ে আসবে এক ঝুঁকি দিলে কিন্তু খবর ঈদের মাঠের ওই শ্বাস গুরুবাণী তাকে করেন দশজন ধরে যদি কান দেয় সেটা সমা যায় কিন্তু जुटांग तरह जुटे चुका था मिलती है कारण तरह नगर गुरु तक दस तक दस पुरुष और से व्यक्ति मेरे कर सिता যদি তাহলে আজাদ হয় তাহলে আগে চলে যে আগে চলে আল্লাহ কাসে ডিফেন্স মন্ত্রীর কাজ করছে কিন্তু শেষ পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ করতে পারেন অর্থাৎ ইসলাম গ্রহণ করতে পারে নাই এই জন্যই এদিন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা্লাহ আগেকার আপনার কাছে আপনাকে এতই সহযোগিতা করেছেন যে প্রচারের ব্যাপারে আপনার কাজ আপনি কি কোনো উপকার করতে পারবেন আল্লাহ বললেন সবচেয়ে তার সহজ আগার তাকে দুইটা দিতে সেন্ড করে আগুনে আর মাথার নগরগুলো তার দর তার দর করে পুকবে সবচেয়ে কঠিন আজার আমার এই দেখছে কিন্তু সবচেয়ে সহজ আগার দূরে এই ব্যক্তি যে সম্পূর্ণই আগুনের মধ্যে দিয়ে তার কি অবস্থা হবে আগুন বলবে যে ঠান্ডা হবে মাঝে মধ্যে কোনো আগে আবার ভালো হবে পাওয়া যেদিন টানাটা হয় পুরে তুলে মরতে গেল রাখতে হবে না তার মতো আদায়ী হয়ে যাবে জান্নাতিদেরকে জাননাতে দেওয়া হবে জাহান হবে নিশ্চিত জিনিসটা এটাকে একটা সুরতে নিয়ে আসা হবে সত্যি নিয়েছে আরপ জাহাত জাহান নামের মধ্যে বলা হয় হবে হবে না যখন চামড়াগুলি পুরে পুরে একটু ইয়ে হয়ে আসবে দুর্বল হয়ে আসবে তখন তখন তার চামড়া এটা তার এই দুনিয়া না যে চামড়া আবার নতুন করে লাগাবে শুধু শুধু আবার কাউ যারা তাদের সত্য শুধু চামড়াগার করা একটা কুমহার মন্দার ঘুষ জাহান মানুষদেরকে দিয়ে দেখুন জাহাত করছেন জাহান মানুষ না সেগুলো আমার চোখে হার মন্দার ঘুষ এটা আল্লাহ ঠিক পর্যন্ত আল্লাহ আড্ডার জন্য এই জাহান্নামের আজাদ থেকে বাঁচার জন্য রাসুল্লাহ সাল্লাম বলছেন অদ্ভুত খেদুর দাম করে দেব আল্লাহর কাছে ওই জাহান্নাম থেকে করে তার করে দাও জাহান্নাম থেকে বন্ধুদের আজকে আমার জাহান কথা কি বন্ধু দিচ্ছে না আয়সর তার কথা শুনে না কি হয়েছে কিছু হয়েছে কি হয়েছে না কিচ্ছু হয়নি কেন কাছে আপনি যে আপনি স্বামী তেমন তো ওই বিদেশিটা অবস্থায় কঠিন অবস্থায় কি আপনি আমাকে করতে পারবেন বলেন না কাছে যাবি কমের কাছে যাবি মুসার কাছে যাবি ইশার কাছে যাবি সে নদী মহান নগর আছি তিনি বার করে দেবেন আজকে তারপরে আল্লাহটা বলবেন কোথাও উঠেন কি চাও তাও তা সুপার স্টার স্প এরপরে তাও আমি কাজ করি তো বন্ধুর কথা আপনাদের বলছিলাম এই কথা আর কি শান্তি কি কি পেট ধরে খাওয়া কি জিনিস ভালো কাপড় চিকিৎসন করা কি জিনিস ছেলে মেয়েদের জন্য আনন্দ শান্তি পৃথিবীতে বিন্দু একটা তার জিন্দিগিতে এই উপায় নাই কিন্তু আবার কাজ করেছে জান এই ব্যক্তিকে আল্লাহ জানা থেকে হাতে ভয় রাতে শোনাচ্ছিলাম আলাই তুমি শুধু অপল্যাণ দেখেছিলে দুঃখকে তিনি বুঝেছিলে বলবে একটা সেকেন্টোর জন্য সব দুঃখের কথা কি কষ্ট তিনি জানতে দুঃখ না আমি সারাদিন তোমার মেয়ামতের সাগরে বেরিয়েছিল আমি এই দুঃখ না আবার এসে তুমি সবচেয়ে ভর্তায় তার গাড়ি নারী বাইরে টাকা পয়সা জীবনে যা চাইতে সময় এক মুহূর্তের জন্য দুঃখ কি অশান্তি কি জিনিস সংশান্তি জিনিস তো পারে নাই তাকে বলবে দিয়ে কেউ তোমার জিন্দগিতে কোনোদিন শান্তি কি জিনিস তুমি গান না আমার জিন্দগিতে জন্য আমি শান্তি কি না আমার চলছে আমি দেখি না আল্লাহ বলবেন অন্য তাহলে আল্লাহকে বলবেন জাহ্মনীকে দেখে বাড়িতে নাকি জন্য দুনিয়া এবং মধ্যে যত কিছু আছে সব কিছু দিয়ে এই জাননাথ জাহান নাম থেকে আমি প্রাণ পাবো এটা নিয়ে তোমাকে বলা হয় কি করবে তুমি আবারও বলছি দূর্ণের দিনের মধ্যে যত আপনি সব কিছু দিয়ে এই জাহান নাম থেকে রেহাই পাওয়ার তোমাকে সুযোগ হয় এই সুযোগটি গ্রহণ করবে অবশ্যই গ্রহণ করবে যাওয়ার আল্লাহ বলবেন হ্যাঁ এই উপায় তোমার নাই এখান থেকে দায় হওয়ার কোন তোমার উপায় নেই এখানে তোমাকে চলিত হবে তোমার কাছে দুনিয়ার সমস্ত পাশের যে দুনিয়া এবং দুনিয়ার কিচ্ছু তোমার কাছে তাই নাই তোমার কাছে সেই জিনিসটা আচরিত করে নাই সেটা হল তুমি আমার সঙ্গে না করাতেও সহজ কাজ দুনিয়া এবং দুনিয়া সব জমা করার কঠিন না তুমি বেতন জমা করতেই কত এই সৌদি আরবের মরুভূমির ধূপের মধ্যে রদ্রের মধ্যে একের পর এক চট্টায়াতের ধান ধরছে যারা বাইরে আসছেন তাই এই জন্যে এই জাহান্ন বলে কুঠিন এই থেকে বাইরে বড় এই জন্যে তাহা ইকলাম তার জাহান্নামের কথা আসুন যদি এই জাহান্নামের কথা করে অসুস্থ হয়ে যায় আর আমরা এর অল আমরা তাপে যদি লিখতে থাকি তাহলে কি আছে আপনাদেরকে স্মরণ করতে চায় এই কঠিন ভয়াবহ জাহাঙ্গামের কথা আমাদেরকে স্মরণ করেন আমাদের বাকিগুলো প্রয়োজন নেই কারণ এটা না বিশ্ব করতে হতে চান না কাকে করতে জাহান্ন হাকতেন ওয়ার্ল জান্ন হাঁকতেন এটা ইমানের অঙ্গ ইমান জাহান্নাম হক এই শাস্তি হকের পুরারে অগ্রায়ণের ক্ষমতা রয়েছে এই জন্যই আসুন এই জাহান্ন আল্লাহ রসুল বলছেন এই ঘিরে হচ্ছে ঘিরে তাই করে এই ঘিরে করে এইগুলো কারণ গান না যে গানকে সংবাদ দিয়ে মনে যা তাই তাই চায় টেলিভিশন দেখতে গুরুফিল দেখতে মনে চায় অন্য প্রায় করতে মনে চায় হারাম করতে মনে চায় চুরি করছে মনে চায় গিল করতে মনে চারজনের ঝগড়া জন্য চায় করতে এই সব মনের পাওয়া ঠিক না হয় মুহূ চাইস জোনা করতে মুখ জেনা করে মুক্তা করে এটা মনে করেন ঘোরা আছে একটা যখন করলেন তোমার গাছ খুলে গেল আরেকটা আগে গেল আরেকটা করলে আরেকটা হয়ে গেল আরেকটা আরেকটা সত্যি গিয়ে পৌঁছে গেল আল্লাহর কাছে বলবে জাহানমানি যাওয়ার আগে তো করে না আল্লাহ আমাদেরকে পান জাহান মানে আল্লাহ জাহান মানে পুনরায় নিয়ে যাবে নিয়ে গেলে যে জাহানমের আগের একহান মনে হয়ে যে হয় তখন থেকে দেখুন সারা মূর্তিতে বলবেন তুমি করে যে পানি আমার অবরণ হয়ে যদি সফর হয়েছে যদি হয়ে যাবে সফর পানি সকাল মারাও পানি তখন সবাই পানি কৃষ্ণায় মেয়ে যাবে আবর করেছে করেই তার এরপরে দিয়ে যাবে না যার মানে তারেকার কাছে করবে আমাদের জন্য আমাদের একটা পানি পাওয়া যাবে পাঁচশো বছর সবার আবার কাঁদে কাঁদে কাঁদে একটু পানি খাওয়া আমাদেরকে আমাদের কিরা রেখেছে তখন তাদেরকে এই যখন ফল খাবে এমন একটি ফল না যখন কিরান জাগাই তো সবার নাই নাকি এই দেখুন গরিব ডাক্ত্র থেকে এই কথা নিয়ে আপনাকে একটু লাগে তার হবে না যখন না গাড়ি ভিতরে না আসবে বাইরে কোনো খেয়াল আঁকিয়েছে ভিতরে দিই তখন দেওয়া হবে এই জাহান্দা মেয়েদের পুরো একটা আর রক্ত এতই এটা যখনই খাওয়া হবে হাজতে আছে যে ওপর ক্ষেত্রে চলে যাবে আর ওই কেটে গিয়ে সমস্ত সময় সমস্ত আমার যে হয়ে গেল সেই কি এই জাহান নাম থেকে বাতাসকে আমরা কিছু বলতেছি সংখ্যীবর্গ জাহান নামে দেওয়ার যে কারণ দিল তার সব থেকে বের আমার যদি মারা যায় যদি দ্বিতীয় কি আল্লাহ কাঠের দ্ব সিরিক করলে সমানকে দাম মাল আর কাফে তো কুপুর কুকুরের অনেক ভাগ আছে আমি মধ্যে দশ শ্রেণীর হাত রয়েছে আলার হাত রাতের হাত এরপরেই হাত হচ্ছে পিতামাতা যেই মার কারণ জান যেই কোনো কারণ কারণে দিন দিয়ে আর এখন আপনার সঙ্গে সম্পর্কে যেটা তো কারণ হল তাহলে এটা তো দিন হয়ে যাবে কোন কারণে বাবা মায়ের যে আপনারা সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ যে মা বাংল অবস্থাপনা কি যাই না আমি নিউজের খানায় কাজ করেছে তুমি অ্যাপিল নাই যে সব জিনিস কালাই আরে দাদা বলছে এক ছাত্র সাক্ষাৎকার নিয়ে দাদা বলছে সন্তুষ্ট আপনাদের বোঝেছি কারণ আল্লাহ বলছেন ওই ইয়া না মুক্ত যারা অতি নির্ণায় ভক্ষণ করবে তারা যেন আগর কিছু লোকদের মধ্যে আল্লাহ এরপরে যেটা আছে সেটা হল যে সুদ হয় সুদ হওয়া কারণ সুর আপনার বর্ণমান যথেষ্ট যে সুর সত্যেটা বড় বড় যেটা নিম্ন সেটা মায়ের আজকে যেই শরীর আমাদের দেখে এমনভাবে ছড়াই গেছে যার রাত ঘুষ খাওয়া কারণ আল্লাহ তার যে ঘুষ দিবে একটা কারণ মনে রাখতে হবে যে যাওয়ার দুই একটা যে চলে গেলে আর দায়ের হতে পারবে আর কিছু জানান মানি যাওয়ার কারণ আছে যদি চলে হতে পারবে যেগুলি করলে দুদিনে আর দায়ের হইতে পারবে না তার মধ্যে হলো শিখ পুকুরি মুনাফেতী বলতে মুনাফিটি বলতে যেটা এইটা কারণে বাইরে গেলে আমি মুসলমান ভিতরে গেলে মুনাফে কিন্তু মিথ্যা বলা এত মুনাতে কারণে এই মুনাফেটি না এটা ছোট এই সমস্ত পাপ যদি বড় পাড়ে যদি মারা যায় হ্যাঁ তাহলে সেই কারণে কোনো দায়িত্ব হবে আর সেই সুদ পাওয়া বেশ পাওয়া বা বড় বলবো করার সময় নেই আপনাদের সেই না কি কারণে যায় এই কারণগুলো আমরা তালাস করি আর কি করলেন কথা হয়ে যাবেন জাম্মাতের দেওয়ার সময় নেই আমার আল্লাহ রসুল আপনাদের আল্লাহ একটা তার সমন জায়গা এই টিকি এবং তার দাম হবে না যে হবে আল্লাহ বললেন এক তারিখ হয়ে স্বর্ণের এক তারিখ হবে চাঁদে এর কংক্রিট গুলি মানে কি করে এটাকে খোয়া এই আর এই হবে এই যে চিনের দাবি যেটা এটা হবে মৃত্যুন্ডায় এখানে না মাথা ব্যথা না কোন কষ্ট না কিছু সুখ আর শান্তি আর শান্তি দেখুন এই দুনিয়ার কিছু সুখ করলে কিছু দেখে কান্দেশনে মধ্যে কিছু বলে কিছু হরান করে আপনার জামকের বিজেপির সুখে কি সুখকে আপনি ভুলে আর এই জাহান্নের কথা আপনি ভুলে গেলেন তাহলে আপনি একজন বিয়ে করেন মানুষের কষ্টকে সে জাহান্ন স্মরণ করি সে জাহান্নকে ভয় করি আল্লাহর কাছে এই জাহান্ন জাহান্গারের হা মাত্র দুটো জিনিসে বুঝিয়ে দিতে পারে নিজে নিতে একটা হলো কি আল্লাহর ভয় বলিতে পারে আপনার এই চোখের পানি আর পানি একমাত্র এর আগে নিতে পারে আর কিছুতে পারে না আল্লাহ হয়ে হয়ে আল্লাহ আমাদেরকে যেন আল্লাহ আল্লাহ আলোচনী শাস্তি থেকে তোমার কাছে আর যে সমস্ত কাজ খুব তোমার কাছে ওনা থেকে নামাজপাড়া ইত্যাদি ইত্যাদি সমস্ত যত পাপের কাজ এই জাহানগার দিকে আমি শুনিয়ে যাবে এই জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ আল্লাহ রাশি সবসময় জানান্নার সকাল সন্ধ্যা করছি না আল্লাহ মহাজেন না সবাই মহাজন করে জাহান্না জানেন যে জন্য তার জন্য বিশেষ করে রাইজেন নমাজের জন্য বড় তার ক্ষেত্রে আপনার আমাদের আলোচনাও শুনেছেন বন্ধুজন আপনাদের এই বাসন আমরা জাহাজের কাজ করি জাহান্ন কাজ করি যেহেতু এই দুনিয়া অল্প কষ্ট করি অল্প শান্তি ভোগ করি আমরা জামনাথের যেই অনন্তকালীন শান্তিকে যেন আমরা না করে যাই আর এই দুনিয়ায় কিছু ক্ষতি করতে গিয়ে এই দুনিয়ায় করে আমাদের হাতকে না দিতে আল্লাহ আমাদেরকে জান্নাত যা কফির দান করেন আল্লাহ আল্লাহ কাজ চুরি করা আল্লাহ তোমার এই জাহান থেকে ভয় আমাদেরকে দান আল্লাহ দান আল্লাহ তার মধ্যে একটা বান্ডার যদি হাতে আল্লাহ করবে না কোনটা বান্দার হক সেই রকম কেউ খেলনা করবে সেই হাস তার গিয়ে ক্ষমা পেয়ে হবে এই পর্যায়ে যদি জীবিত থাকে যদি এটা তার কোনো আমি তো পেয়েছিলাম আমাকে তুই মাস যে আর তিন চার আমি মোটে এখন সময় নেই প্রথমত এই পাঠটা করার জন্য লজ্জিত হ দ্বিতীয় এই পাপের কাজটা সাথে সাথে চেয়ে দেওয়া তৃতীয়ত এই সংকল্প দৃঢ় করা যে আর জিন্দিগিতে এই পাপটা করবেন কিছু তার মুহূর্তে যেটা আপনি বলেন যে আমি আর কেউ করব না তো যাগুলো নির্দেশ দিয়েছি অফিস থেকে আপনার নিন এর সর্ব কিভাবে করতে হয়তো তার এতে অর্থ কি এখন ওই ব্যবসারা নাই যে টাকা পয়সা হচ্ছে তাকে দিয়ে দেবো ক্ষমতা করে নেব দেখে না কি করব যদি কোনো আইনি জিনিস হয় তাহলে তারা তার দায়িত্বের ডাক্তার থাকে যদি আমার হয় টাকা পয়সা না হয় আমি তো তার জন্য অন্তর খুলে আল্লাহ তাকে দোয়া করি আল্লাহ আমি এই ব্যক্তির জন্য অন্যায় করেছিলাম আমি দরুণ করেছিলাম বিবাদ করেছিলাম তাকে আমি একটা দেশে ফাঁসায় দিয়েছিলাম যা কিছু করেছি এখন সে নাই তাকে কাকে ক্ষমা নেওয়া আমি আরো জন্য দোয়া করছি আমি তাকে অন্যায় করছি তুমি তাকে জানাচ্ছ তাকে তুমি ক্ষমা করো ইত্যাদি ওইভাবে আপনি তার জন্যে দোয়া করতে আপনার অন্তর বলবেন না যথেষ্ট তিনি সেই অন্যায় সমান তার জন্য আর সকল মুসলমানের জন্য নিয়ম এটা যে আপনি যে আসলে একজন बा्व हमसे एक बेपारे सात दिन जो ऐलर प्रयस तक बाबा चार्ट क्या चले प्रथम कालर एक नाम यू बाबा क्योंकि दाबा सबसे माता एक बल जो भूलो नाम चलते ना ना आत्ती भारत नाम चाहते कार भारत नाम एक प्रभाव रही है भलोका प्रभाव आल्लासूल एक आदि के बोलेंगे তোমার বাবার নাম হচ্ছে হুজুন সেই নামটা চেঞ্জ করে যাবে অন্য একটা হুজন মানে চিন্তা করছো সবসময় তার কথা বলে আমার দাদার এগুলো আমার বাবা নাম আমার মারা গেছে তার লড়াশোনা করে সব সময় আমাদের ফ্যামিলিতে সবসময় দুঃখ আর এই দুর্গাটা আর চিন্তা ভাবনা আমরা নাম থাকতেন শুধুমা ভালো সেজন্য যদি কারোর খারাপ নাম থাকে চেন্ট বলবেন যে ওই বাবার নাম ঠিক না তাহলে তাদের নামে নাম রাখা ভালো নাম ঠিক আছে এক নম্বরে হলো নাম রাখার এই সাত দিনের দিন যে সাত দিন যেদিন হবে সেই দিন আটিকা নিতে হবে সেভাবে দুইটি এটা ভেড়া অথবা ছাগল থাকবে বুধ গড়ে দিয়ে হবে না ভেঙা হবে এই পর্যায়ে তার একটু আটিকা দেবেন আটিকা এর পরে হয়ে গেল তার মাথা করবে তিন এবং একটা ধর্মায় আছে কালি দিয়ে কারণ কাত মুস দাহাইয়া করার পর থেকে রক্ত দিয়ে না মাথাকে মাথা করে কিন্তু এই জন্য জাফরানি দিয়ে নাল্লা পাইয়ের একটা খুব মূল্যমানকে তারিখ ছেলে মেয়েদের কল আলোক করবেন কি না আমরা যে আটকে দেবেন কেউ নরু নামিক সম্ভবাদের থাকে নেওয়ার চেষ্টা করবেন জাপানকারী অনেকটা হিসাব কি বাগানোর জন্য মাথা শক্ত হওয়ার জন্য মানে অন্যান্য লোন থাকে না কিন্তু এইখানে থাকার কারণে মাথা যেটা জল হয়ে থাকে ভালো একটা কাজ সাত দিন যদি কেউ না করতেই পারে না সারা জল করা একুশের একটা বনা আছে যেমন একটা দুর্বল আপনার তারপরে যদি কেউ করে আমি করলাম তারপরে যদি না পারে কিন্তু সাত যদি না পারে আর নাই যখন আপনার সম্ভব হবে তবে ওই খানা খাওয়াবে বিরাট করে আটিকার দিন এই জন্য আমাকে ছাগলগুলো পুষ্ট হলে তৈরি তারপরে না আর নিশ্চিন্তি এত হুকুম পরিবাহের যে গোস্ত হুকুল এখানে সকলেই খাবে কোনো অসুবিধা নেই গরম হ্যাঁ এমন রাখবেন এটা কিন্তু একটা রেজেন্ট অর্থাৎ আল্লাহর কাছে একটা হালতে আছে যে এটা আল্লাহর সাথে একটা রিহ থেকে দেয় মানে বেনার থেকে দেয় বলছেন এই পর্যায়ে গোল হয়েও যদি সম্ভব হয় একজন জানতো না আটিকা বিষয়টা জানত না দিতে পারে কিন্তু মনে করবে আমাদের একটা ভুল ধারণা আছে কুরবাণীর গরুর সঙ্গে আটিকা দেয় মনে রাখবেন ভেড়ার আর যেটাকে বলা হয় আর ডুম্বা আর গপির কাশি এইটার মধ্যে অন্যটা যে চলবে না কারণ এটা একটা বাদাস এটা একটা বাদাস কুরবাণী আপিটা এটাকে যেইভাবে হাজি চেয়েছে যা দিয়ে আল্লাহ সুদ করেছেন আল্লাহ সুদ ওটাই দিয়ে করতে হবে গরু দিয়ে কোরবানি করেছেন কিন্তু আকিকে করেনি বুড় দিয়ে কুরবানি করেছেন কিন্তু আকিকে করেননি এই জন্য মনে রাখবেন আমরা অনেক সময় কেয়াজ চলছি যদি কুরবানি করে এটা তো কুরবানির হুকুম ক্যাবো না এই নিয়ে আসে যাবেন না কারণ এবারকের ব্যাপার এবার আর সবসময় যেভাবে নাচ দেখেছে যেভাবে বললে চেছে করতে হবে এটাই হল নিয়ম ব্যাপারে না এটাই হলো আসল কথা যারা কে আস করেন তাদেরকে বলবো যে আসুন এ বাদকের ব্যাপারটা অন্যান্য ব্যাপারে চলবে হলে ছেলেটা আর কি না দুটো দুইটাই হলো সরকার আপনি যদি করেন আপনার উপর দুইটাই বেশি দুটো নিয়ম হচ্ছে দুইটাই দুইটাই অবস্থাটাই দেবেন একটা গরিব মানুষ আছে হ্যাঁ আপনি ওই এটা অস্বর্ণ করতে না আপনার টাকা পয়সা আছে দুইটা কানের দুল কিনে দিয়ে দিলেন গরিব মানুষের মেয়ে বিয়ে হচ্ছিল রাখার পর চা দিদেন যেহেতু আছে কিন্তু আপনি এই খুশির দিনে হ্যাঁ আপনার বাচ্চা হয়েছে আনন্দ হয়েছে একটু গরিবদেরকে দেন কিছু হ্যাঁ একটা হারে থাকে যে কাকিটা না দিলে সেইটা আল্লাহ যে যখন যে চেষ্টা করবে দিনের জন্যই আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তান বা আপনার হয়েছে জানতে পেরেছেন যে আপনার ঘরে নতুন মুখ আসবে তখন থেকে আপনার প্রস্তুতি দেবেন তবে গরু ভাবা মানের ক্ষতি যাবেন না সকল বুঝিয়ে চেষ্টা নিজের তিনি আপনি কািয়েছিলেন অত্যন্ত দুর্বল ভাব এই জন্য আপনার বলবো কেউ বিয়েদের আমাদের দিতেই হবে আমি কথা কিন্তু সাত দিনের দিন কিছুই দেওয়া পিতা হিসাবে আপনাদের দায়িত্ব কথা মনে রাখেন পুরো বাণিজ্যের কোনো সমস্যা অবেন না তাহলে ঠিক এখানেও চাই দেখে ব্যাপারটা তাই এবং তার সময় ছিল সাত দিনে যদি না হইতে পারে পরবর্তী যাওয়ার উপর থাকে না ওইটার দিয়ে গেলো আহামদুলিল্লাহ মনে রাখবেন সাত দিনের পরে নির্দিষ্ট নেই যখনই পারবে তখনই দিয়ে আর গরিব সহিবেন সেটাই করছিলেন নাই পরে আমাকে আবার ফাঁকা পড়ে না আসলে হয়েছে কি আজকে আমরা পুরানকে না জানার কারণে মৃত্যু ব্যক্তির জন্য যে সমস্ত জিনিসগুলি পৌঁছবে আমরা না জানার কারণে কি করলে মৃত্যু ব্যক্তির খবরে সবটা আমরা কি জানি মৃত্যু ব্যক্তি বাবা হোক মা হোক ভাই হোক ছেলে হোক মেয়ে হোক ব্যক্তি হোক বা স্বামী হোক কেন করি যে কাজটা করলে আমার ওই মৃত্যু ব্যক্তি উপকৃত হবে এটার উদ্দেশ্য তো মানুষকে দেখানো যে বিরাট খানা দিলাম হ্যাঁ গুরু জবাব হল না উদ্দেশ্য যদি মৃত্যু ব্যক্তি হয় তাহলে আমাদের জানতে হবে কোনো হচ্ছে কি কি করলে মৃত্যু ব্যক্তি কবরে পড়বে এরপর যে আপনাদের বলবো আমি আপনাদের ওইটা প্রশ্ন উত্তরটা কি কি করলে পৌঁছবে আর বাকি তাকে পৌঁছবে না আপনারা প্রথম হলো জীবিত ব্যক্তি তা অমৃত ব্যক্তি তার জীবের দশাতে আল্লাহ ইনসানা মানুষ যখন মরে যায় তখন তিনটা জিনিস ছাড়া তার কবর আর কিছু মানে তার দুনিয়ার ফলের মধ্যে তিন ফল প্রথমটা কি সজাটা তুমি যায় সজকা যা কি মানুষ পাশে পানির দূর থেকে নিয়ে আসবে যতদিন পরে চিবের পানি খাবে সেটা করতে পারে একটা মালসা করেছে একটা মসজিদ করেছে এই ধরনের চরম আর চরকের দাম মানে এমন দাঁড় যার ফল পেতেই যতদিন পর্যন্ত হলে তুমি যদি আউ ইউনি এমন জ্ঞানের কাজ করে গেছে এমন ইলমা এমন জ্ঞান একটা করে একটা নামাজ খেলে গেবি যতদিন নামাজ এমন একটা চুরি দায়ের করে দিয়ে গেছে যেটা করলে এই পৃথিবীর যত দৃশ্য ভালো থাকবে আমি তো মনে করি যে দিশের বিরুদ্ধে না করে গবেষণা করো যেমন একটা তৈরি করে যে সামরিক না ভালো থাকছি না হ্যাঁ প্রথম কথা আপনার এই একটা দিনী কাজ করে গেল একটা মালসা তৈরি করে যেখানে ছাত্র শিক্ষক তৈরি করে গেল যারা দিনের প্রচার করে বাড়াবে এ ধরনের কোন কাজ করলে যত পর্যন্ত এই কাজটা আমি আমার ছাত্র বানিয়েছি সে তার ছাত্রকে আমার পর্যন্ত একটা নমা শিক্ষা লিখে দেখলাম সবাই শিক্ষা করে তিন নম্বর হল আলাদি সবার ওলা বোঝার চেষ্টা করবেন সব সন্তান ছেলে হোক হোক সে যদি আবার তোয়া করে বাবা আমি প্রেম সামার সবটা যা ভালো কাজ করি গেলে সেই কাজের প্রতিপদ করতে থাকে তার তিন নম্বরে পেলাম এখানে হাদিসে দুয়ার কথা যেতে শুধু সন্তানের ব্যাপার কিন্তু অন্য অন্য যেতে পাওয়া যায় যে কোনো মুসলমান যদি দোয়া করে অন্য মুসলমানের জন্য জীবিত মিত্র সেই দোয়া তার কোন আমরা ধরে নিই যে দুয়া এই মৃত্যু ব্যক্তির জন্যে বিশেষ করে সৎসন্তান সন্তান মেয়ে আমরা তো সৎ সন্তান ছেলে মেয়ে রেখে যাই না কারণ জানি না মৃত্যু ব্যক্তি দেওয়াগুলো জানাচ্ছে ওই জন্য আমরা দোয়া করা ওই আমি বলি আমার ভাইদেরকে যাবেন না দোয়া করবেন যে আছে আপনার ছেলে মেয়েদের আপনি যান করুন দোয়া শিখুন আপনার মা বাবাদের জন্য দোয়া আল্লাহের কাছে কি সাহায্য আপনি নাকি বলতেন দোয়া দেখাতে পারবেন আমরা যদি একটা ইচ্ছা দেওয়া করেন হুজক দেওয়া করেন বাবা মার জন্য আত্মীয় নিজে দোয়া করবে যাই তাই তারপরে যদি একজন মুসলিম আরেকজন মুসলিম দোয়া করে দোয়া হবে তিন নম্বর চার নম্বরে হলো এই নামে যদি সাতটা করে না আপনি দান করবেন মৃত্যুদার্থীর নামে যদি দান যায় তাহলে এই দানটা ছাড়াও হতে পারে টাকাও হতে পারে কাপড় চিপড় হতে পারে পর্যায়ে গরিব গরিব মানুষ তার আপনার ভাল্লা যারা গরিব রয়েছে বিধবা রয়েছে তার একটা শাড়ি যতদিন পর্যন্ত এই শাড়ির একটা টুকরার ওই মেকান থেকে কাজ করবে ততদিন পর্যন্ত আপনার ওই মৃত্যু ব্যক্তির কবর জান দান করতে সব সবাই বলেন সে একটা চির দেবেন আপনি সাত দাঁড়িয়ে বানাই যেন আপনার বাবা ঠিক আছে এক মহিলা এটা আল্লাহ বাবা আমার মা সত্যি মারা দিবে যদি বেঁচে থাকতো আমি যদি দান করি তাহলে আমার মা কবরে পৌঁছবে আমার মাকে উপকৃত হবে সত্যি দান করে বোঝা থেকে দান করলে ওই ব্যক্তি ব্যক্তির কবরে পৌঁছবে বা উপকৃত তিন নম্বরে চার নম্বর পাঁচ নম্বরে হলো আল্লাহ জিজ্ঞেস করলেন বাবা মারা হজার করে ছোট হয় আমরা হাত এবং উমরাকে ঢুকাই ও। এবং হাত এবং উমরা যদি মৃত্যুর স্নান করা যায় আমার তেলের মাথা আপনার বাবা ও লম ভাই এখানে তিনিও হাজির ভাইকে বলবেন কিনা সেটা মানে তিনি হয়ে উঠবেন এই জন্য বলতে পারবে না কিন্তু আপনি যদি তারপর থেকে বলেছেন মৃত্যু ব্যক্তির নামে করা বংশরা এরপরে মৃত্যু ব্যক্তির নামে যদি রোজা থাকবে রোজা বলে তাকে খরচ রোজা অসুস্থ হয়ে যদি বলে তিন চার হজ সময় আর পর ঘরে আছে থাকতাম এই ধরনের যদি কোনো রোজা থেকে যায় বুঝছে ওই পড়েছে এই রোজাগুলি তো মরে যায় তার রোজা থাকে তার ওয়ালিদের কাদা করে দেয় তার ছেলে মেয়েরা একক ব্যক্তি করতে পারে সবাই ভাগ করে এর এরপরে যেটা আসবে এখন ঘরে ঋণ যদি শোধ করে দেয় তাহলে একটা নীতি হয়ে যাবে ঋণ আপনি শোধ করে দেন তাহলে আপনার ওই নীতিটা তার খবরে তার আমি এই সাতটা মৃত্যু ব্যক্তি জন্য যদি করেন তাহলেই কবরে পৌঁছবে তারপরে হলো এই সাতটাই কোরআন এবং হাবিফ দিয়ে পড়লে কবরে পৌঁছবে আরে ভাই কবরের স্থানে গিয়ে পড়ার কথা পরে মসজিদে পড়লেন প্রথম আগে যাওয়া উচিত যে কোরআন যদি মৃত্যু নামে আমরা বলি তাহলে তার কবরে বা আমার নামাই যে এটা যোগ হবেই কিন্তু এ পর্যায়ে কারো কারো পৌঁছবে কেন ওইগুলো যদি পৌঁছবে যে এখন আলোচনা এটা পৌঁছবে না এটা আমরা বলবো এটা এ বাদার এবার হচ্ছে যারা আমরা বলবো এবার আসলে অর্জনের যেটা হল তোমাদের মৃত্যু মনে যায় যখন কাছে পড়ো এরকম আমল তুমি স্বাভাবিক বন্ধুক এরপরে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে শেখ না কতটা আছে একশো চল্লিশটা তার মধ্যে একদিন পড়া মৃত্যুর পরে যদি আপনার শ্রেহিলাম করেন কুলখানি করেন হাতেখানি করেন তিন দিনের দিন সাতের দিন চল্লিশের দিন এইভাবে নির্দিষ্ট করে দিয়ে কি আপনার বাবাকে ওই কয়েকদিনের জন্যই বাবা করে। না বাবা আপনাকে মুহূর্তেই স্মরণ করতে হবে প্রতিটি পাঁচ অব্দি করতে হবে বারবার দান পত্রা করতে হবে এটা তো আমরা ওখানে একটু নিয়ম করে নিয়েছি তার সারাদি বলে মতো শরীর খারাপ পৌঁছবে আপনাকে কে বলেছে কিন্তু দরিদ্রের ভিত্তিতে এটা রামায়ণ আর মহাভারতের ধর্ম না এ তো প্রধান ধর্ম এটা আল্লাহ আল্লাহ ধর্ম তো সেই আপনার কালী আর ওই কি বলে দুর্গার কৃষ্ণের তো ধর্ম এজনে এই বলবো তারপরে বলবো যে খোঁজ চাচ্ছে বলে ওই সাতটার পর তারপরে তারপরে ওইখানে গিয়ে থামলেন এই আজকে চলিশা যদি না করি মহিমান না ডাকি বন্ধু দেখে কি করি খায় হাড় বাদ দিয়ে গাল পাকাইটা গরিবদের হয় আপনার বাবা মানে কিছু করতে চান মধ্যে দান করবে সেই দাম দেব কি বলছে একটা মাদ্রাসের বোখারিদের একটা হেন গরিব সবের জন্য থাকবে কেমন পর্যন্ত আপনি আমি প্রতি মাসে একশো টাকা এটা আমার বাবার নামে আল্লাহ করবো না। ওইটা তো কেউ শুনবে না কারণ এত দিলেন তো কেউ জানবে না লোকরা গাড়ি বাড়ি আপনি ওটা লোককে দেখালেন লোককে দেখানো হল আল্লাহ হবে না এটা প্রতিদিন বলবো আপনাদের যে ওটা কি যেটা কোরআন হবিষ্যা আছে যেটা কনফার্ম যেটা হবে সেটা আমরা করার চেষ্টা করি এটাই করেছেন এইভাবেই তাবিরা করেছেন ইমামরা করেছেন তাদের এইভাবেই এজন্য আমরা যেখানে আছে যেখানে নাই সেখানে যদি বলে একদিন কিছুই নাই তখন যে যা টিলি পরে তাও বলে যে না ইয়াতে পুরো হয়তো যখন যেখানে দরিদ্র আছে তারপরে বলবো কোরআন খতমের বিষয় তাতে আরেকটা আপনাদের বলবো কোরআন খতম করতে গিয়ে আরো কতই অন্যায় আমরা করি এক নম্বরে যে এটা করার কোনো দরিল নাই দুই নম্বরে হলো। যখন আমরা করি তখন কোরআন করে আমরা পয়সা কোরআনকে যদি চিকিৎসা করা যায় হারতে পারে কিন্তু কোরআন আপনি যদি আর পয়সা নেবেন কিন্তু সকলের নিকটে কোরআনকে পয়সা নেওয়া হারাম কোরআনদের চিকিৎসার হাবিসকে এখানে শেষ করবে না আবু সাহেব ক্ষতি বোকানের হাবিজ শেষ করলে হবে না দুই এই কোরআন প্রথম দিতে গিয়ে মিথ্যা আশ্রয় নেওয়া হয় হাবু সাহেবের হাবি শেষ এই বলে করে হয়ে গেছে এখান থেকে ওখান থেকে প্রয়োজন আমি নিজের চাষ করমা আমি দেখেছি আমার জিন্দগিটা আমি দুইটা খেতে গান গিয়েছিলাম গান ধরেছি কান ধরা বলেন না মনের কান মানুষ বলের কান ধরে যার জিন্দিগির এবং আমার উত্তারের জন্য হয়তো লাঠিয়ে ডাকা যায় হাজির না আমি এই দাব খা আমার বাবার পক্ষ থেকে যাবে না কিমন দুর হয়ে যাবে আমার বাবা এটা বলতেন বুঝতাম যে করে হারাল হারাম বাছাই করে তাহলে মিথ্যা আশ্রয় হলে কিনা যে আমি খতম হয়ে গেছি খতম না হয়ে তারপর হয় সবার তারপর আরো মাস্ক লাগায় দিয়ে কি পরীক্ষার্থী আর কি গরিব আগে কি বলে কি রোগী আর কি কে আছে সবাই প্রাণ ছড়াইবাও মানুষ লোক শুনানি না লোক দাপি না আমি বলবো এটাতে বাদ এটা তো দিকি প্রান্তিক প্রভুকে তোমরা ডাকো তোমরা কিভাবে এমনভাবে যেন কান শুরু শুনি ভয় প্রাণে দ্রুত কান্ত গতিতে কোথায় না দিতে গিয়ে দ্রুত করতেছে তাই না একদিনে তিন দিনের বেশি তিন দিনের একজন ব্যক্তি তিন দিনের বেশি সময় বা কমে কোরআন ফটন দেওয়া হিসেবে তারপরে কোরআন ফাটনের হয়ে গেছে না কয় ফটন নেবেন পাঁচ ফাটন ঠিক আছে পাঁচ তিন সবাই না আমি বলছি কথা কিন্তু ভাই একজন করলেও বলা যায়নি সবাই করেন আমি মাফ করবেন কেউ আমি আমি ক্ষমা চাচ্ছি কেউ যদি ভুল করছে আমি কাউকেই করে হয়ে গেছে রংপুরে আমার এক বন্ধুর ভাই সাংবাদিক মারা গেলা ওই রাত আসেন পরে আরান জায়গায় গিয়ে বেশি টাকা দিয়ে নিয়েছে ওরাই আসে চলে এসে পরে টাকার কন্ট্রাক্টের জন্য চলে গেছে কোরআন কত করে করি আল্লাহর জন্য পয়সা কমের জন্য পড়ে চলে বেচারা দুঃখে ওই রাত আয়টা দিকে সাত মালতা থেকে ছাত্র থেকে ডেকে এসে পড়াই আমার কাছে পরে এই দুঃখটা ঠিক করে থাকবেন আমার এখন বলছে কেমন বললো আব্বা চাই কি বলে আমি বললাম যে দেখেন আপনি আমার অনেক সহযোগিতা করেন লাগবে আপনাকে আমাকে সহযোগিতা করছে কি সহযোগিতা আমাকে বলে ওই যে এখন শোনেন ওই কোরআন প্রথমটা আপনার ভাইয়ের কবরে পৌঁছতে দলিল হাজির করে দিতে পারবেন তোরা চলে গেছে এটা ভালোই করেছে পরবর্তীতে আপনি যেটা এটাকে বেদা বলা হয় পক্ষে যার দলিল নাই মানে নতুন করে কিছু চালু করবে নিক উদ্দেশ্যে যেটা আমি আর পক্ষ থেকে অদেশ হিসেব নেই সেটাই হচ্ছে কি রথ মার্গ একটু গ্রন্থ তো রাসোল মার্গ আমার এই গাছ স্পষ্ট করা হয় খুব সহজ খুবই স্পষ্ট কিন্তু আমরা স্পষ্টকে অস্পষ্ট করে বোকা মানুষগুলিকে বোকা বানিয়ে এই জন্য আমি বলবো যে আমাদের করেছেন আমার হিসাবে আমি জানি তাই বললাম এত অতিরিক্ত জানি না যদি কেউ জানে তো জানেন বুঝেন আমি আমাকে স্মারক করবেন আমি যা জানি না তা আমাকে বাধ্য আমি যা জানি আমার জন্য বললাম কাউকে কাউকে গায়ে দেওয়ার জন্য না কাউকে সরকার করার জন্য না কাউকে আমাকে সজে করেন যে কাউকে আমি জাস্ট জিনিসটাকে পৌঁছে দেওয়ার মানবেন মানবেন না মানবেন না মানবেন আমি যে বললাম আমি যে নিজেই মানি মনে হয় না ওই জন্য কি আমাদের মাঝে জাহান নামের আলোচনা করলাম একজন এক লোক পেটের নারী ভুড়ি বাইরে যাবে আর চাকরির মতো ওই যে জাঁতার মতো পেটের ধরে নেমে ঘুরবে চিৎকার করে বুঝি সব আপনি কি আবস্থা যেন আপনি ওর গোবশ্বাস করতেন তো বলবে যে কুন্তি তো আমাদের আমি করতাম আমি নিজে করবো ভাই আল্লাহ মাফ করে আমাদেরকে আমরা যেন সব জিনিস জানি এবং আমল করতে পারি টপিক জিজ্ঞেস করেছেন সংক্ষিপ্ত বলবো বলতে এগুলির কোন দরিদারিস নাই এগুলির দিন দিনের কাজ আপনাদের স্বাভাবিক দূরে দিয়ে বুঝছেন না দিন বড় স্পষ্ট মেয়ের এর মধ্যেই রয়েছে কি বলবো এই যে কোনো মধ্যে একটা সৌন্দর্য রয়েছে একটা মানুর্য রয়েছে এর মধ্যে একটা ভীতি ভয় রয়েছে এ রয়েছে এভাবে যারা করে আল্লাহ তাদেরকে মান করে আল্লাহ তাদের হেরাছে কারণ হেরাতেছে মানিক আমরা সব বলা করবো গোল বা আল্লাহ করে হেরা যারা চায় না তারা এটা আল্লাহ হক মধ্যে এখানে তাহলে বেশি পশু না করে দাসিনে কেজি কামল করে যদি